آل مجيد اللهم بارك على محمد وعلى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 কবীর হাজার আমরা সবাই সম্মান চাই মর্যাদা চাই ইজ্জত চাই আর রবুল আলমিনের ওয়াদা হচ্ছে ইজ্জত সম্মান আল্লাহর তার রসুলের মিনেরফিকুনের মধ্যে আয়াত আসছে মুনাফিকরা বলতো মুশ্রিকরা বলতো রাজিন তো গেছে আসলে যখন ফেরত আসবে মদিনায় তখন যারা সম্মানই তারা ওই ঐ সমস্ত অসম্মানিতদেরকে শহর থেকে বের করে দেবো আর ঢুকতে দেবো না মনে করছে যে এবার গিয়ে তো হারবে আর পরাজিত হলে আর আসতে দেবো না তাহলে তাহলে বলতেছেন তোমরা কাদেরকে সম্মানিত বলছ আর কাদেরকে অসম্মানিত বলছো সম্মান আর অসম্মানের মানদণ্ড কী কিসের ভিত্তিতে মানুষ সম্মানিত হবে কিসের ভিত্তিতে অসম্মানিত হবে সম্মান তো কেবল আল্লাহর সম্মান তো কেবল আল্লাহর সম্মান তো কেবল মৌমিন ইমান ইমানওয়ালা যারা ইজ্জতাদী আর দুনিয়ায় যত সম্মান দেখা যাচ্ছে এগুলো সম্মান না সম্মান তো কেবল ইমান ওালা বাকি যারা মুনাফিক মুনাফিক যারা মুনাফিক তারা জিনিসটা বুঝে না তারা সম্মান মনে করে বাহ্যিক চাকচিক্যকে বাহ্যিক ক্ষণস্থায়ী কোনো পদকে পোস্টকে এটাকেই তারা সম্মান মনে করে আসলে সম্মান এর মানদণ্ড হচ্ছে ইমান যার ইমান আছে তিনিই সম্মানের রসৈল করিম সাল্লাহ আলহিম বলেছেন যে আরব আজমের কোনো পার্থক্য নাই সাদা কালোর কোনো পার্থক্য নাই আলমিন বলছে ইন্না আকরম হকুমা হকুম হ্যাঁ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে সম্মানী কে সবচেয়ে বেশি মুতাকি যে তো সম্মানিত হওয়ার মানদণ্ড হচ্ছে ইমান সম্মানিত হওয়ার মানদণ্ড হচ্ছে তকওয়া রব্বুল আলমিন আমি শুরুতে যে আয়াত এ করিম আতলাবাদ করেছি যে রব্বুল আলমিন দুনিয়ায় সম্মানিত কাদেরকে করেন আখরাতের সম্মান তো আছেই ইয়ারফাঈ তাজ মানুষ সম্মানিত দুই দুইভাবে হয় দুনিয়ায় এক সম্মানিত হয় মাল দিয়ে আরেক সম্মানিত হয় আইলেম দিয়ে মাল দিয়ে এবং আইলেম দিয়ে সাধারণত দুইটা পার্থক্য আমরা জানব কিন্তু মালের যে সম্মান এই সম্মান ক্ষণস্থায়ী কেন কারণ মাল এটাকে রব্বুল আলমীর স্থায়ী জিনিস বানান নাই কাজেই মালকে কেন্দ্র করে যে সম্মান সেটাও স্থায়ী হতে পারে না রব আলিন সুরা কাহাফের মধ্যে মালের উদাহরণ দিয়েছেন আসমান থেকে নাজিল হওয়া পানির সাথে দুনিয়া আসমান থেকে যে পানি দুনিয়া নাজিল হয় সেই পানির সাথে তুলনা করেছেন মালকে কেন একটা হওয়ার কারণে পানি এক জায়গায় থাকে না আজকে এখানে আছে তো কালকে ওখানে যেদিকে ঢাল সেদিকেই চলে যায় ফাঁক ফেলেই ঢুকে পড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় একজনের কাছে স্থায়ীভাবে থাকে না পানির গুণ যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে ওই পানিকে সরায়ন ব্যবহার করা যায় পানির গুণ নষ্ট হয়ে যায় ওটাকে ব্যবহার করা যায় ঠিক মাল এটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকে পবিত্র থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্যবহার করা যায় যতক্ষণ পর্যন্ত হালাল থাকে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করা যায় এটার মধ্যে হারাম ঢুকে গেল তার কালার নষ্ট হয়ে গেল তার স্বাদ নষ্ট হয়ে গেল তার গন্ধ নষ্ট হয়ে গেলো ওই পানিকে যেমন ব্যবহার করা যায় না ওই মালও আখারাতের কোনো কাজে ব্যবহৃত হবে না এটা হচ্ছে উদাহরণের কারণ তো যাই হোক ওই সম্মান স্থায়ী না যেহেতু সম্মান যে জিনিসটা কেন্দ্রিক ওই জিনিসটাও স্থায়ী না মাল এটা স্থায়ী না ন্যাক আমল স্থায়ী আমলের কারণে আইলেমের কারণে যে মহাব্বত তৈরি হয় যে সম্মান মানুষ পায় সেটা স্থায়ী কেন কারণ ওই ন্যাক আমল কেরো বলে আলমিন বলেছেন আমল থাকবে চিরন্তন এটা আখে তো কাজে লাগবে যেহেতু এটা চিরন্তন এই কেন্দ্রিক যত মহাব্বত আছে ওই মহাব্বত গুলোও চিরন্তন দুনিয়া আমরা যদি একটু জরিপ চালাই তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার হব জেরবুল আলমিন মোমিনদের এই কথা বলতেছেন অথচ আজকে দুনিয়ায় আমরা দেখি মুমিনদের অবস্থা সবচেয়ে কাহিন মুসলমানদের অবস্থা মুমিন বলবো না মুসলমানদের অবস্থা সবচেয়ে কাহিন অবদস্ত লাঞ্চিত নির্যাতিত নিপীড়িত সব মুসলমান যেখানেই যান দুনিয়ার যেখানেই যান দেখবেন নির্যাতিত কারা হচ্ছে মুসলমান হচ্ছে নিপীড়িত কারা মুসলমান বাস্তুহারা কারা মুসলমান ঘর নাই কাদের মুসলমান না খেয়ে মরছে কারা মুসলমান কিসের কারণে মাল কম সেই জন্যে যদি মাল কম হয় তাইলে একটা মোটামুটি জরিপের খবর শুনে সারা দুনিয়া এখন বর্তমানে কত মানুষ প্রায় সাতশো কোটি প্রায় সাতশো কোটি এর মধ্যে মুসলমানের সংখ্যা কত আড়াই হ্যাঁ পঁচিশ পারসেন্ট ধরে পঁচিশ পারসেন্ট সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত পঁচিশ কম বেশ হতে পারে ধরে নেন পঁচিশ পারসেন্ট সারাদুনিয়ার সম্পদের কী অবস্থা যত সম্পদ আছে আসলে সম্পদ মূল কোনগুলো প্রাকৃতিক সম্পদ এরপর যেটা সেটা হচ্ছে প্রসেসিং হওয়ার পর আমরা এটাকে সম্পদ ভোগ্য জিনিস বানাই উপভোগ করি সেটা ব্যবহার করি মূল সম্পদ হচ্ছে স্বর্ণ মূল সম্পদ হচ্ছে রূপা মূল সম্পদ খনিজ পদার্থ লোহা তেল গ্যাস এগুলো এই সারা দুনিয়ার এই মূল সম্পদ যেটা স্বর্ণ এটা কে বানিয়েছে সমস্ত দুনিয়ার বিজ্ঞানের একসাথে একটু স্বর্ণ বানাতে পারবে ওই স্বর্ণগুলোকে তারা ব্যবহার উপযুক্ত প্রসেসিং করে ব্যবহারের উপযুক্ত করে লোহাকে প্রসেসিং করে ব্যবহার উপযুক্ত করে রবুল্লাহ আলমিন সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো যেভাবে বন্টন করেছেন দুনিয়া এখন ওই জরিপে দেখা যায় যে তেল সম্পদ যদি শুধু আলাদা করে শুধু তেল সম্পদ এই তেল সম্পদকে আলাদা করলে সারা দুনিয়ার আশি পার্সেন্ট হচ্ছে মুসলমানদের কাছে শুধু তেল সম্পদ আর যদি একদম সব প্রাকৃতিক সম্পদকে একসাথে করে তাহলে সমস্ত প্রাকৃতিক সম্পদের সাইট ভাগ হচ্ছে এখন মুসলমানদের হাতে এবার একটু হিসাব করেন তো কত ভাগে পড়ল মুসলমানদের মুসলমানদের সংখ্যা হচ্ছে ২৫ পারসেন্ট কত সম্পদ হলো কত ষাট পার্সেন্ট সম্পদকে যদি পঁচিশ কে বন্টন করি তাহলে প্রায় আড়াই আড়াই করে পড়ে একজনের ভাগ কত আড়াই আর থাকলো কত চল্লিশ সম্পদের কত ভাগ রইলো চল্লিশ মানুষ কত এই চল্লিশ সম্পদকে পঁচাত্তর পার্সেন্ট মানুষকে বন্টন করে দেন কত করে করবে আধা করে বাউন্ন পয়েন্ট কত আটা না পঞ্চাশ তাহলে মুসলমানদের ভাগে হচ্ছে আড়াই আর সমস্ত অমুসলিমদের ভাগে হচ্ছে কত আটানা আটানা একের অর্ধেক তাহলে একজন সাধারণ মানুষ যে অমুসলিম তার চেয়ে এভারেজে প্রত্যেক মুসলমানের কাছে পাঁচজন মানুষের সম্পদ এভারেজ তো সমস্ত দুনিয়ার চিত্র হচ্ছে এটা যে সমস্ত দুনিয়ার মুসলমান এবং সমস্ত দুনিয়ার সম্পদ যদি একসাথে কর তাহলে একজন মুসলমানের ভাগে যা পড়বে এটা একজন কাফির না পাঁচজন কাফিরের সম্পদের সমান আছে একজন মুসলমানের হাতে এটা হচ্ছে সমস্ত দুনিয়ার চিত্র সহজ হিসাব হাঁ কেউ কেউ সেটা কুক্ষিত করে সেটা করেছে সেটা নষ্ট করে অন্য মুসলমান না খেয়ে মনে এটা তো আমাদের সমস্যা তাদের সমস্যা না আল্লাহ তো দিচ্ছেন আল্লাহ তো সম্পূর্ণ তোমাকে নামত তোমাকে দিস এখন ওই নিয়ামত তুমি নষ্ট করো কারকাপ ফুটবল হবে কাতারে আরবের জমি কাতার বিশ্বকাপের এই যে দায়িত্ব পাইল হ্যাঁ কারা ফিফা এরা যে তাদেরকে দায়িত্ব দিল কী হিসাবে কাতার খুব সুন্দর ফুটবল খেলে সেজন্যে আগে তারা বিশ্বকাপ জিতেছিল সেজন্যে এইটা কিনে এনেছে তারা এটা টাকা দিয়ে কিনে এনেছে তাই না ফিফার সমস্ত কর্মকর্তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার তারা দিচ্ছে দিয়ে তারপর রাজি করা যে কাতারে বিশ্বকাপ ফুটবল হবে সেই কবে থেকে দুই হাজার ঘোষণার পর থেকে কাতারে স্টেডিয়াম তৈরি শুরু হয়েছে যখন ওই বিশ্বকাপ ফুটবল হবে ওটা কেন্দ্রিক কত হোটেল কত ফাইভ স্টার হোটেল নির্মাণ হচ্ছে শুরু হয়ে গেছে সেখানে কত ভেষাদের আগমন ঘটবে না আওয়াজ বিল্লাহ ওই পবিত্র জমিনকে নাপাক করে যাবে কত মানুষ কত ইহুদিরাজারা সেখানে সেটার মধ্যে বিচরণ করবে কত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি ডলার তারা নিয়ে যাবে খেয়ে যাবে নষ্ট করে যাবে অথচ ঠিক এরপরে আর সাগরের পরে আরব সাগর তো লোহিত সাগর লোহিত সাগর পরেই তো মুসলিম আফ্রিকার অঞ্চলগুলো ইথোপিয়া ইউফিয়া ওই সমস্ত মানুষগুলো সেখানে না খেয়ে মরতেছে छोटो छोटो बाहर ना खेल एक तर सम्पद मुसलमान सम्पद अल्लाह तीसिल मुसलमान देव जहां सारा मुसलिम जहान परिचालित होत ओई तो आलमीन दी हेफाजत कर चारोदिक জাজিরাতুল আরবকে সাগরের চারো দিক থেকে হেফাজত করছেন যেই অঞ্চলগুলো ভূমি সেই অঞ্চলের সব মুসলিম এলাকা দিয়ে হেফাজত করছেন একসাইড দিয়ে মুসলিম এলাকা আর অন্য তিন দিক থেকে সাগর দিয়ে বেষ্টন করে জাজিরাত আরব তাদের জনগণ ওই ভূমি ওই সম্পদ সব কিছুকে হেফাজতের দায়িত্ব হেফাজত করেছিলেন রব্বুল আলেম কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো এগুলোর আমানত নিয়ে রাখে কই আমেরিকায় সম্পদ কামাই করে আমানত রাখে কই আমেরিকায় নিয়ে রাখে সুইস ব্যাংকে তো দোষটা আমার তো সম্পদ এত থাকা সত্ত্বেও মুসলমান কেন নির্যাতিত বোঝা গেল সম্পদই মানুষের ইজ্জতের কারণ না সম্পদ যদি ইজ্জতের কারণ হইত তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি ইজ্জত সম্মানই হইতো মুসলমান নাই শুধু সম্পদের কারণে কারণ শুধু সম্পদ মুসলমানদেরই বেশি অথচ আমরা দেখি সারা দুনিয়ার যদি হিস্ট্রি দেখি সবচেয়ে বেশি এখন অপদস্থ লাঞ্ছিত অবহেলিত নির্যাতিত নিপীড়িত সব কারা মুসলমানরা তো ভাই কি বোঝা গেল যে সম্পদের কারণে মানুষ সম্মানিত হইতে পারে না ফেরাউনের সম্পদ কম ছিল নম্রুদের সম্পদ কম ছিল কারুনের সম্পদ কম ছিল আবুল আহাবের সম্পদ কম ছিল আবুল লাহাব বড়াই করতো সে বলতো যে যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই আজাবের কথা বলতেছে ওই আজাব যদি চলেই আসে তাহলে আমার যে সম্পদ আমি ওই সম্পদ দিয়ে আজাব প্রতিহত করব আমার যে সন্তান ওই সন্তান দিয়ে আজাব প্রতিহত করব আল্লাহ তালা বলতেছে না আনহু মালুহু আসা আবুল আহাবের মাল তাকে বাঁচাইতে পারে নাই আবুল আহাবের সম্পদ আবুল আহাবের সন্তান তাকে বাঁচাইতে পারে নাই আল্লাহর গজব যখন আসে তখন সন্তান সম্পদ ওই সম্পদ কেউ কাউকে বাঁচাইতে পারে না এটাই হচ্ছে সত্য কথা তাহলে ভাই সম্পদ ইজ্জতের কারণ হইতে পারে না ইজ্জতের কারণ কুটার বলেছেন যাদেরকে রব্বুল আলমিন বলেছেন আছে তিনি সম্মানিত পুরানের বিভিন্ন জায়গায় রব্বুল আলমিন বলেছেন আর যে জানে না সে একরকম হইতে পারে কুরআন কারিমে বহু জায়গায় আছে উল্যা الخبيث والطيب ولو اعجبك كثرۃ الخبيث فاتقوا الله يا اولئک الباب لعلكم تفلحون خبيث एवं طيب দুইটা সমান হইতে পারে না ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গাগুলোতে সব জায়গায় তিনি বলেছেন যে এখানে ইলম এবং জাহালা উদ্দেশ্য খبيث एवं طيب নোংরা एवं পবিত্র এই দুইটা বরাবর এবং গজাল বলেন যে হাবিজ হচ্ছে জাহারত মূর্খতা আর তৈয়ব হচ্ছে এবং জাহারত দুইটা কখনোই সমান হতে না কখনোই না মানুষের সম্পদ থাকতে পারে কিন্তু যদি এলিম না থাকে তার ওই সম্পদ তার কোনো কাজে আসে কোনো কাজে আসে না কবরে কাজে আসবে না কি সম্পদ হাসরে কাজে আসবে না সম্পদ আসবে না কাজে তো আসবে ওই এলিম অনুযায়ী যে আমলটা হয়েছে দুনিয়া বহু নজির আছে সম্পদ ওয়ালা তার ওই সম্পদ কোন কাজে আসে নি যার এলেম আছে তার এলেম দ্বারা সে সম্পদ হাসিল করতে পারে পারে না কিন্তু যার মাল আছে ওই মাল দ্বারা এলেম হাসিল করা যায় সম্পদ দিয়ে কিতাব কিনা যায় কিন্তু এলেম কিনা যায় কিন্তু এলেম দিয়ে ওই মাল সম্পদ সব হাসিল করা যায় যার এলেম আছে মাল তার পিছনে পিছনে থাকে এরকম বহু নজির আছে ওরা দেখছে আলিমরা নীদের তো নবীরা সম্পদ রেখে গেছেন ওই সম্পদের মালিক আলিমরা হবে এটা নাকি না এর উদ্দেশ্য হচ্ছে এবং দীর্হামের মালিক কাউকে বান না ওই মিরাজ তোমরা মনে করো না বরং ওয়ারিম নেন এলিমের ওয়ারিস বানান তা নবীদের থেকে মিরাজ হিসেবে আমরা কোনটা পাইছি এলিম পাইছি এলিম ও ভাই নিস যদি নিজেদেরকে মনে হয় তাহলে দিন শিখতে হবে দিন শিখতে হবে এই জাহালাত মূর্খতার কতদিন কতদিন এই উপরের যেভাবে চলছে আমি ওইভাবে চলব গত সপ্তাহেও বলেছে যে কতদিন এভাবে চলবো বড়কে দেখছি বাস চলতেছে তিনি এরকম করছেন আমিও করি বাবার চল্লিশা বছর বছর চলতেছে আমার সব সবাই করতেছে আমাকেও করতে হবে আমার এলেনের দরকার নাই জানার দরকার নাই আমি ওই ওরসে যেতেছি ওরসে যাচ্ছি কেন যাচ্ছি। কি চান সেখানে জাহালতের একমাত্র আল্লাহর নামে আজকে ওই আহলেম আমার না থাকার কারণে আমি মান্যত একজন করতেছে আবার আমি সেটা খাচ্ছি মান্ন যদি আল্লাহর নামে না হয় তাহলে ওই জানোয়ার হারাও মা উহিল্লা প্রাণিস সুরা মায়াদের মধ্যে বিভিন্ন জায়গার বলে আলেম এই প্রসঙ্গে আনছেন আমার আপনার এলেম নাই মহিলা আমরা ওই মন্দিরের খাবার খাচ্ছি খাচ্ছি আজকে ওই মাইয়াতের নামে যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো ওই মিষ্টি তোবারকের জন্য বসে থাকি একটু বিরিয়ানি খাব কেন এই জন্যই যে আমার সম্পর্কে এলেম নাই যারা ওই প্রোগ্রাম করতেছেন তাদেরও এলেম নাই যারা ওই প্রোগ্রামে সামিল হইতেছি তাদেরও এলেম নাই এলেম না থাকার কারণে ওই মাইয়কে আমি সবকে পৌছাব উল্টা তার আজাবের কারণ আমি হয়ে যাই কিনা তার আজাবের কারণ আমি হইবা না আমি নিজের আজাবের কারণ তো অবশ্যই কেন এখানে এলেমের কি রইলো এলেমের রইলো ভাইয়া আমি তো আমলটা পড়তেছি কেন পড়তেছি যে আমার চাচার চল্লিশে হয়েছে আমার বাবার কেন হবে না আমার এলেম হচ্ছে এটা আমার এলেম হচ্ছে ওই যে যা ওই মুশ্রিকদের মতো ইন্দ না আমি আমার বাপ দাদাকে এমনই পেয়েছি চোদ্দ গোষ্ঠী দেখতেছি এই কাজ চলতেছে আপনি কোথেকে আসছেন হুজুর এখন আমল শুরু করলেন অরে ভাই বারবার আমরা বলতেছি মা জন্য আপনি যা ইচ্ছা তখন ইচ্ছা তখনই করেন দোয়া করা দরকার করেন না দোয়া না আমাদের পরে করেন না কেন ওই চল্লিশ দিনের মাথায় করতে হবে কি বুঝায়। যে আপনার মা আপনাকে চল্লিশ দিনের মাথায় দুধ খাওয়াইছে প্রথম নাকি আপনার বাবা সর্বপ্রথম আপনার জন্য খাবারের ব্যবস্থা চল্লিশ দিনের মাথায় করতেন তাইলে তো আপনি মারা যাইতেন মেয়া চল্লিশ দিন বাঁচতেন নাকি হ্যাঁ চল্লিশ দিন বাঁচত না খেয়া তো আপনার মা তো আপনার জন্মের আগে থেকে আপনার লালন শুরু করেছে তার খাইতে মন না অরুচি পেটের মধ্যে বাচ্চা ওই আপনার দিকে তাকায়া কত কষ্টে তার খাবার যায় না ওই খাবার সে খেয়েছে বাবা নানা রকমের ফল ফ্রুট আপনার মায়ের জন্য এনেছে। কেন যে মা খাবে পুষ্টি হবে কিসের জন্যে বাচ্চাটার জন্য। আপনার লালন পালন ওই থেকে শুরু হয়ে গেছে আপনার ফিকির ওই প্যাট থেকে শুরু হয়ে গেছে আর বাবার ইন্তকালের চল্লিশ দিন পর যায় আপনার খবর হয়েছে যে বাবার কবরে আজাব হইতে পারে এখন তার জন্য একটু দোয়া দরকার তাই না আরো তো আরো আরো সমস্যা সিরিকের সমস্যা এগুলো তো যা হোক বেদাহাতির মধ্যে পড়ে সিরিকের সমস্যা কবরের মধ্যে নিয়ে ফুল দিতেছেন খাম্বার পূজা শুরু করছেন এখন শুরু হয়েছে খাম্বা পূজা কদিন পরে এগুলো যে এগুলোর মূর্তি যে বানানো হবে না এটার কোনো নিশ্চয়তা নেই বরং ইতিহাস তো তাই বলে একদিন মূর্তি হয়ে যাবে এই খাম্বা খাম্বা থাকবে না এই খাম্বাগুলো একদিন মূর্তি হয়ে যাবে শুরু করছেন খাম্বা পূজা আপনি সেখানে ফুল দিচ্ছেন কেন দিচ্ছেন সম্মান করে দিচ্ছেন সম্মান কার সম্মান কার আল্লাহ আল্লাহ যাকে সম্মান করতে বলবেন তাকে সম্মান করা তাও আল্লাহকে খুশি করার জন্যে ব্যক্তিকে না আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ হুকুম করেছেন মা বাবাকে ইজ্জত করতে হয় এই জন্য করতে হয় তা আল্লাহর হুকুম কাউকে সম্মান করলে যদি আল্লাহর হুকুম থাকে তাইলেই কর একজন সম্মানিত মানুষ হাজারও সম্মানিত হোক বারাক হাজার সম্মানিত হোক কিন্তু আল্লাহর হুকুম আমি তাকে দিনের জন্য দিনের কারণে আল্লাহর কারণে তাকে আমি করতে পারি না তাকে সম্মান করতে পারি না আরেকজন ওই নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট বলতে কাপড় চোপড় নাই তার খাবার দাবারে ঠিক নাই ছেঁড়া কাপড় পরে নামাজ পরে রোজারাকে দিনের শরীয়তকে ঠিকঠাক মতো আদায় করে তাকে মহাব্বুত করামার জন্যই ফরজ এটা আল্লাহর তো আমি তাকে মোহত কেন করতেছি আল্লাহর হুকুমের কারণে করতেছি ও ভাই এই ভুলগুলো আমরা করতেছি কেন করতেছি জাহাজের কারণে কিসের কারণে জাহাজাতের কারণে আমি জানি না যে মৃত ব্যক্তির জন্য আমার কি করণীয় আমি জানি না এটা না জানার কারণে মৃত ব্যক্তি কেন্দ্রিক অনেক গুণ আমরা করতেছি অনেক গুণা সেখানে একটা দোয়ার আয়োজন করতেছি নাম দিতেছি কি মিলাদ মাজিম হাজিব তামাশা আমি কিছু ভিডিও দেখছি আমাদের বড়ো বড়ো অনেক লিডারের নামে দোয়ার মাহফিল হয় সেখানে তবলা দিয়ে গান বাদ্দা আর কি নাচ গান হইতেছে দোয়ার মাহফিল নজ্লাহমিন কয়েকদিন আগে আপনাদেরকে ঘটনা শুনাইছি ঘটনা শুনাইছি যে এক বড় নেতা মৃত্যুবার্ষিকী বিকালে দোয়ার জন্য হুজুরটি ক্ষমতা দিয়েছেন হুজুর একটু দোয়া করে দেন তো হুজুর দোয়া করতেছেন আল্লাহ দিন যত আমল হয়েছে সমস্ত আমলগুলো আপনিও ওই মাইয়েতের নামে দেন দোয়া করতেছেন হুজুর যদি এগুলো দরকার নাই পৌঁছানো এমনি তো পৌঁছে যায় এরকম বইলার প্রতম বক্সায় দেয় এগুলোর কোনো হাঁকিয়ে কর্তাই করে বাস্তবতা নাই তো হুজুর যখন এই দোয়া করছে দোয়ার করতে হুজুরকে ধরছে ভালো করে কী দোয়া করেন আপনি সারাদিন যত আমল হয়েছে শখ পাঠাইয়ে দিবে সর্বনাশ কারণ সারাদিন কি আমল হইছে হুজুর তো জানে না সারাদিন তো হয়েছে গান বাজাইছে মাই হাতের মৃতবার্ষিক উপলক্ষে কী বাজাইতেছে গান বাজাইতেছে হিন্দি গান বাজাইতেছে বাংলা গান বাজাইতেছে এগুলো মাই হাতের কবরে পৌঁছাবে আবার বিকালে আনছে হুজুরকে যেগুলো পৌঁছায় তাহলে বক্সায় বক্সানের জন্য হুজুর লাগে কবরে গেলে আল্লাহ আপনার এই বক্সা দিয়ে আজাবে ফেরেস্তা দিয়া এই বক্সা বক্সি কই পেয়েছি আপনার ভাই আইসা আমাদেরকে ওই একটু হাদিয়া দিয়া হুজুর একটু দোয়া করে গত সপ্তাহে আমার এই কাহিনী হয়েছে মসজিদের মধ্যে মুসল্লি এখানে আইসা একটু নাম লেখা শিল্পের মধ্যে নাম লেখা আর টাকা পয়সা কিছু আসে গো না হয় পেঁচায় পোচায় এরা হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করে বললাম যে ভাই এমনি দিতেন তাও আমার একটু ফায়দা হইত নিতে পারতাম এখন যখন বললেন বাবার জন্য দোয়া করেন এখন তো আর একটা নেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আপনার বাবা তো মৃত ব্যক্তি নিজেই বলতেছেন বাবা মারা গেছেন বাবার জন্য একটু দোয়া করেন মৃত ব্যক্তির জন্য দোয়া করে বিনিময় নেওয়া আখেরাত আখেরাতের উদ্দেশ্যে তার আখেরাতের ফায়দা হবে আখেরাতের জিম্মাদার আল্লাহ তালা তার ফয়সালা কী হবে জিম্মাদার আল্লাহ তালা আমি সেখানে দোয়া করতে পারি আপনার জন্য সেই দোয়ার বিনিময় আমার জন্য নেওয়া যায় না মাইয়েতের জন্য কোনো রকমের দোয়া করা তার বিনিময় নেওয়া যায় না এই জন্য আপনাদেরকে বলি যে মিষ্টি মিষ্টি যাই আসে হাতে করে নিয়ে দিস নিয়ে ওই ফকিরে দিয়ে দেন না আর যদি খাইতে হয় দোয়া করেন না চুপচাপ বসে থাকে না যেন দোয়া না হ্যাঁ আবার এটাও জন্য যে খাবারটা নির্ধারণ হয় এটা সৎকা মাইয়তকে স্বভাব পৌঁছানোর উদ্দেশ্যে যে খাবার খাওয়ানো হয় এগুলো সৎকা বুঝেছি না বিলাতে যায় বুঝেছি প্যাকেট হাতে নিয়ে মাইয়তকে সবাব পৌঁছানোর নিয়তে যে খাবার নির্ধারণ হয় এটা কি সৎকা আপনি সদকা খাবার উপযুক্ত হইলে ওই বিরিয়ানির প্যাকেট হাতি নিয়ে। আর যদি সদকা খাওয়ার উপযুক্ত না হন তাইলে ওই বিরিয়ানি খায়া নিজেও গুণাহার হইয়েন না যিনি খাওয়াইছেন তাকেও গুণাহার বানায় আর ওই সমস্ত ওই সমস্ত মিলাদের ওই প্রোগ্রামগুলোতে গেলে দেখা যায় কেন যাই সেই কথা আগে বলেছি কেন যাই যাই ওই জন্যে যে যাইয়া অন্তত বলা যায় না গেলে তো আমি না গেলে আরেকজন যাবে। যাহা তিনি সাল্লার টাইমে সব শেষ করিয়া জান্নাতে পাঠাইয়া সব তারপর তো আসবে তার পরিবর্তে যদি আমি যাই তো ওই লোকটাকে অন্তত জাহান্ন থেকে তো বাঁচানোর একটা উপায় যাহা তো বলতে পারি যে ভাই এই প্রক্রিয়া না এই প্রক্রিয়া না যায় যে এইভাবে করা যাবে না এটা না যায় আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন মানুষ দেখা তো মানুষের আল্লাহ আপনার আল্লাহ না কি বুঝাই মানুষের আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক তো আল্লাহ আপনার করার তা যদি আপনি সুপারিশ করাবেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক নাই আপনার সাথে আল্লাহর সম্পর্ক না থাকলে আরেকজনের মাধ্যমে সম্পর্ক জুড়বে এই বিশ্বাস এটা তো একটা নোংরা জঘন্য বিশ্বাস আল্লাহর উপর আস্থা নষ্ট আপনার আস্থা নাই আপনি মুমিন না মুমিন না কুরআনের কথা লা তাইআসুমির রূহ ইল্লা ইন্নহু লা ইয়াসুমির القوم الكافر আল্লাহ রহমত থেকে যদি কেউ নিরাশ হয় যে আমাকে আল্লাহ माफ করবেন না আমার হুজুর লাগবে আল্লাহ আমাকে माफ করবেন না আমার মসজিদের ইমাম সাহেবকে লাগবে القوم الكافر আল্লাহ রহমত থেকে নিরাশ এখন আপনি সিদ্ধান্ত আপনি কাফিল না মুসলমান যদি মুসলমান হন আল্লাহকে আপনি ডাকতেন না রব্বানা বলে ডাকতেন না আল্লাহ তো ওয়াদা করতেছে খালি ডাক দাও আমাকে খালি ডাক দাও না দিয়ে দেখো না ও ভাই আমি ডাক দিই না আর মনে মনে চিন্তা করি আমার দোয়া তো কবুল হবে না তো আপনার দো আসুন তো কবুল কেন হবে আল্লাহর উপর তো আপনার আস্থা আরেকজন ভাড়া করবিহানে ভাড়া করিয়া দোয়া হয় ভাড়া তার পায়খানা সাফ হয় ভাড়া করিয়া ঘরের কাজ হয় জান্নাতের কোনো কাজ হবে না আখ্রাতের কোনো কাজ হবে আলিমাদেরকে মোহাবত করেন তাদেরকে সাথে একসাথে নিয়ে নেককারদের সাথে নিয়ে আল্লাহর কাছে চাইবেন ভালো কথা ভালো কথা কিন্তু প্রক্রিয়াগুলো যেন সুজা হয় প্রক্রিয়াগুলো যেন দিনই প্রক্রিয়ায় হয় কোরআন মোতাবিক হয় কোর আন শূন্য না হইলে রসুল বলেছেন পহু রতন তোমার মুখের উপরে এটা এমন কোন কাজ করা যেগুলোর ব্যাপারে শরীয়ত নাই আল্লাহর হুকুম নাই রসুলের হুকুম নাই রসুল বলেন ফাহা রদ্য এগুলা রদ রদ এগুলা সব আল্লাহ কোনোটাই মকবল না আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আমি নিজে নিজে বানাইয়া শরীয়ত এটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানানোর যে প্রক্রিয়া এটার প্রকৃত হাঁকেই হচ্ছে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করা নজমুলিল্লাহ প্রক্রিয়া কথা হচ্ছে আল্লাহরকে চ্যালেঞ্জ করা যে আল্লাহর রসুল দিনের এই প্রক্রিয়া জানেন নাই এই আল্লাহ রসুল জানতেন না মাই জন্য ওই সাত দিনের মাথায় তিন দিনের মাথায় চল্লিশ দিনের মাথায় বছরের শেষে মাই জন্য জন্যে এইরকম খতম পড়া দোয়া করতে হয় এটা আল্লাহ রসুল জানতেন না নাতেন না আমার বুঝ আসছে আমি জানি এই জন্য এই প্রক্রিয়ায় আমি আগে তাইলে আল্লাহ রসুলকে আপনি নাজবিল্লাহ অথবা আল্লাহ রসুল কিন্তু সেটা বলেন আল্লাহ আমি কি পৌঁছাইলাম ঠিকঠাক মতো আমি কি পৌঁছাইছি তোমরা সাক্ষী দাও আমি কি পৌঁছাইছি বিদায় হজে সব সাহাবিরা কি বলছেন যে আপনি পৌঁছাইছেন আল্লাহ তালাকে আল্লাহ রসুল সাক্ষী বানাইছেন আল্লাহ আপনি সাক্ষী থাকে তারা সাক্ষী দিয়েছে আমি পৌঁছাইছি সব রসুল বলতেছেন আমি সব শরীয়ত পৌঁছাইছি সাহাবাহ কলাম যারা সাক্ষী দিয়েছেন তারা বলতেছেন রসুল শরীয়ত পৌঁছাইছে আর আমি এখন নতুন শরীয়ত বানাইয়া রসুলকে বলতেছি যে না আপনি পৌঁছান নাই চিন্তা করছেন কত খতরনাক যদি রসুল না হয় আল্লাহর উপর আপনি আক্রমণ করতেছেন যে আল্লাহ এটা হওয়া দরকার ছিল শরীয়ত আপনি বানান নাই আমি বানাই না আমি আপনি তো মুশ্রিক হয়ে গেছেন এটাকে হালাল মনে করে আপনি তো শ্রিক করতেছেন না হউজবুল্লাহমিন জালিম ভাই এই সবগুলো কিসের কারণে জাহালতের কারণে কিসের কারণে জাহালতের কারণে মূর্খতার কারণে আমি দিন জানি না দিনের আগ্রহ আছে বেদায়ত যারা করতেছে এরা কারো দালালি করে বেদাৎ করতেছেন এটাও আমরা বুঝি সেই ইয়াহুদ্দিন আসারাকে মহব্বত করে না সে রসুলকে ভালোবাসে হ্যাঁ ওই যে মিলাজ সময় মিছিল বের হয় এটা রসুলকে ঘৃণা করে করতেছেন আমরা বুঝি সে রসুলকে মহাব্বত করেই করতেছে কিন্তু রসুলকে মহাব্বত করার পদ্ধতিটা কী হবে ওইটা কোরআনে আছে সেটা জানা মানুষ যদি দাবি করে তারা আল্লাহকে ভালোবাসে এই দাবির দাবি মিটাবে কি দিয়ে মিছিল দিয়ে না দাবি মিটাবে কি দিয়ে ওই পীরের নামে খাজার নামে মান্ন করে গোরজবো করে ময়ূরজবো করে উঠজবো করে এগুলো কোনো দাবি মিটানোর প্রক্রিয়া না আল্লাহকে মহাব্বত করার দাবি মিটানোর প্রক্রিয়া হচ্ছে তোমরা রসুলকে এত্তবাহ করো রসুলকে মানো রসুল যেভাবে বলেছেন রসুল যেভাবে করেছেন আমার দিনটা ওইভাবে যদি সোজা চালানো যায় তাহলে হাজির শুধু তাই না এর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হইয়াও যায় কোনো গুণা তুমি করেও ফেরো আল্লাহ তালা ওই সুন্নতের বরফতে রসুলের ওই আল্লাহ তালা তোমার গুণাগুলো করে দেবেন লাখুন জুনুবা ও ভাই এই জন্য আমরা মাসা জানার জন্যে এলিম জানার জন্যে বারবার তাগাদা দিচ্ছি ও ভাই এইভাবে শুনি শুনে যে আসছেন এলিম শেখার জন্যে আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম মজবুতির সাথে যে আমার সমস্ত ফরজগুলো জানতে হবে নামাজের সমস্ত ফরজগুলো আমাকে জানতে হবে নামাজের সমস্ত আহকামগুলো আমাকে জানতে হবে যারা ব্যবসা করতেছেন ব্যবসার সমস্ত আহকামগুলো আমাকে জানতে হবে চাকরি করতেছেন চাকরির সমস্ত এই আহ কামগুলো আপনাকে জানতে হবে যে যেই জায়গায় আছে অ্যালেম শেখা প্রত্যেকের জন্যে ফরজ কোনো অ্যালেম যখন আপনাকে যেই বিষয়ে চলা দরকার ওই বিষয়ের অ্যালেম সব জানা আপনার জন্য ফরজ নামাজ ফরস নামাজের সমস্ত আহকাম জানা এটাও একটা ফরজ নামাজ তো ফরজ কিন্তু আহকাম জানা এটাও ফরজ নামাজ পড়তেছি আসতেছি যাইতেছি আহকামের কোনো খবর নাই একজন দেখবে একরকম করতে সে বাস তার মতো করা শুরু করলাম আরেকজন এসে দেখে আরেকজন আরেক করতে সে মতো শুরু করলাম হ্যাঁ এইরকম দেখে দেখে এলে দেখে দেখে আমল করা এগুলোর মধ্যে মজবুতি থাকে না ভুল হইতে পারে তো এজনে সমস্ত আমলগুলোর জন্যে এখন থেকে একটা অঙ্গীকার হোক যে আমরা আগো এই এই প্রোগ্রামে আমরা সুরে ফাতেহা শিখাইছি নামাজের সুরা কমপক্ষের চারটা সুরা শুদ্ধ করা এগুলো শেখানো মানে এখান থেকে মস্ক হইছে তো ওই আগ্রহটা আছে কিনা এখন আমি জানি না বহুদিন আগের কথা সুরে ফাতে আর শুদ্ধ করা মেহনত শুরু হোক ইনশাল্লাহ নতুন করে আ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সুরে ফাতে আর শুদ্ধ করে আসব। সবক থাকব আবার যেন ওই সবক দেওয়ার ভয়ে আবার ভেগে না যায় যুবকরা যারা নিয়মিত আসে যা আগামী সপ্তাহে তো দাঁড় করাই দেবে সুরে ফাতে আর শেখার জন্য। যদি না পারি সরব আমা হাসরের মাঠে দাঁড়াইবে তখন তোমার সরম লাগবে না এখন এই গোটা কয়েকশো মানুষের সামনে তোমার লজ্জা লাগবে কেন আল্লাহ সামনে যেন দাঁড়াইতে সাহস থাকে যে আল্লাহ তারা তোমার কালাম শেখার জন্য আমি মেহনত করছি নামাজ শেখার জন্য আমি মেহনত করছি ও ভাই এই এলেমের সাথে সাথে আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আমল জানার পর আমল আমল যদি না থাকে জানে ওয়ালা হইলাম আমল করেনা হইলাম না তাহলে থাকবে না আমাদের বড় একটা উদাহরণ দিচ্ছেন এরকম যে আইলেম আমলের দরজায় নক করে ওভাই দরজা খোল আমলের দরজায় নক করে তো মেহমান যেমন দরজা নক করলে দরজা না খুললে মেহমান কি দাঁড়ায় থাকে দরজার সামনে দাঁড়ায় থাকে কি করে মেহমান চলে যায় আবার হয়তো আরেকদিন দিনে এসে নখ করবে আরেক যখন দেখবে যে দরজা খোলে না তো এই বাসায় তখন সে আর আসবে না এক সময় চলেই যাবে শিকলেন, শিখলেন বহু কিছু শিখলেন এই বহু কথা বলতেছি যদি আমল শুরু না হয় তাহলে এই এলিমও কিন্তু থাকবে না ওই আমলের দরজায় নক করে সে যখন সাড়া পাবে না তখন কিন্তু সে আমার ফেরত যাবে চলে যাবে ঠিক কি না হ্যাঁ ওই যে পিছনের কথা আবার আসতেছি আল্লাহ তালা বলতেছেন ইয়ার ফাইল্লা আল্লাহ তালা দাঁড়া যাক উচা করেন সম্মান বৃদ্ধি করেন সম্মানিত করেন কাদেরকে যাদেরকে আল্লাহ তালা এলিম দিয়েছেন যারা এলেম প্রাপ্ত না মাল পাইছেন মাল পাইছেন মাল পাই সম্মান মনে করতেছেন নিজেদেরকে এই সম্মান ক্ষমস্থায়ী এই সম্মান কবর পর্যন্ত যাবে না এই সম্মান হাসল পর্যন্ত থাকবে না কেন ওই মাল অস্থায়ী আর নে আমল ন্যাক এলিম ওর আমের এলিম শরীয়তের এলিম এগুলো হচ্ছে আল বা পেহাত হাত আল বাহাত এগুলা চিরঞ্জীব এগুলা থাকবে এগুলার সাথে সম্পৃক্ত হইলে সম্পৃক্ত হইলে এগুলার সাথে সম্মান সম্মানও স্থায়ী হয়ে যাবে ইনশাআ আল্লাহ আমল দরকার আমলের সাথে সাথে আবার কি দরকার এখলাসও দরকার আমলের সাথে সাথে এখলাস দরকার হ্যাঁ এলেম আছে আমল নাই অথবা আমলও আছে কিন্তু এখলাস নাই তাহলে ওই এলেমেরও কোনো মূল্য থাকে না ওই আমলেরও কোনো মূল্য থাকে না এখলাস না থাকার কারণে আল্লাহ তারা ওই এলেম এবং আমলের মধ্যে কোনো বরপত দেনা কোনো লাভ হয় না কোরআনে ক্যারিমে যতগুলো সুরা আছে সমস্ত সুরাগুলোর যে নাম আছে যেমন সুরা আল বাকারা সুরা আল ফতেহা হ্যাঁ আছে না আলহামদুলিল্লাহ আলম আছে না সুরা ফতেহা সুরা বাকারা সুরা আলি হমরান সুরা নিসা সুরে মায়ে সুরে ফাতে ছাড়া যতগুলো সুর সমস্ত সুর মধ্যে যে শব্দটা আছে ওই শব্দটা ওই সুরা থেকে নেওয়া আল বাকারা বাঁ মানে গাভি ওই সুর আল বাকার মধ্যে গাভীর একটা প্রসঙ্গ আসছে ঘটনা ওখান থেকে এই আলবাকারা সুরার নাম আলে ইমরান ইমরানের পরিবার এটা হজরত মারিয়ামা আলী সলাতসাল্লামও হইতে পারে হজরত মূসা আলহিহি সলাতু আসসালামও পারে দুইজনের বাবা ইমরান তো তাদের পরিবারকে নিয়ে আলোচনা হয়েছে দুজনের আলোচনায় আসছে এই সুর আর নামা আলী ইমরান করছে এইরকম প্রত্যেকটা সুরের মধ্যে হ্যাঁ সুরে ফাতেহার অনেকগুলো নাম অনেক নাম উম্মুল কোরআন আছে হ্যাঁ সুরে সাফি আসে হ্যাঁ সুরে ফাতেহা যেটা আমরা জানি সেটাও আছে কিতাব বহু নাম আছে সুরে ফাতেহার সুরে এমন একটা সুর আছে যে সুরার নাম ওই সুরের মধ্যে শব্দ নাই এটা নাম হচ্ছে আছে নাকি শব্দ আছে অথচ এর মধ্যে ফালাক আছে আসে না কুল নাচ আছে না। কিন্তু সুরাসমাদব্দ আছে না কিন্তু দেখছেন এটা থেকে চমৎকার কথা বের করছে সেটা হচ্ছে এখলাস এমন জিনিস যেটা উল্লেখ থাকবে না দেখা যাবে না সুরাফ এখলাসের মধ্যে তো কথা আছে বল হোল্লাহাদসমাদ সব কথা আছে কিন্তু এখলাস নাই কেন যে এখলাস এটা দেখা যাওয়ার জিনিস না এখলাস এটা উল্লেখ করার জিনিস না আমাদের আমলগুলো রকম হওয়া যে আমার আমল দেখবে পত্র কেলা আল্লাহ হস আমার আমল যদি রকম না হয়েছে কেবল আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে যে আমার আল্লাহ দেখলেই হলো বান্দা দেখার দরকার নাই আমল যদি ওইরকম না হয় তাহলে ওই এলেরও কোনো লাভ নাই ওই আমলেরও কোনো লাভ নাই বরং ওই আমল বান্দার জন্যে আরও মুসিবতের কারণ হয়ে যায় কেন কারণ এটা শিরিপ এটা ছোট শিরিফ হজরত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আসহাত রসুল আল্লাহ শির্কুল আজহার রিয়া রসুল বলেছেন এটা যে আমার আশঙ্কা সবচেয়ে বেশি আশঙ্কা ভয় ছোট শিরিখ নেয়া ছোট শিরিক নেয়া সাহাবরম বল রসুল্লাহ ছোট শ্রী কে ভালো ছোটো শ্রী খবছে লোক দেখানো ইবাদত মানুষকে খুশি করার জন্য যে আমল করা হয় মানুষ আমাকে আল্লাহ আল্লাহওয়ালা বলবেন মানুষ আমাকে মুতী পরেজগার বলবেন মানুষ আমাকে বড় নামাজই পুরাণ পড়ণে ওয়ালা বলবেন এই জন্যে বসে বসে দেখি কেউ দেখবো কি না নামাজ পড়তেছি আর আশেপাশে তাকাই তেজবি পড়তেছি আশেপাশে তাকাই এত বিশাল তেজবি একটা নিয়ে হাতে হাতে তেজবি পড়তেছি ও ভাই তোমার জবানের সাথে আল্লাহর তাল্লুক তোমার কলমের সাথে আল্লাহর তাল্লুক এত বিশাল তাজবির সাথে তো আল্লাহর তাল্লুক তোমার যদি হিসাবই দরকার হয় ছোট্ট একটা তাজবি ভিতরে কেউ না দেখে না তোমার যদি হিসাবেরই দরকার হয় আঙ্গুলে গণনা হ্যাঁ তোমার যদি হিসাবেরই দরকার হয় অন্য কোনো পদ্ধতি গ্রহণ করার জন্য মানুষ না দেখে তোমার হাতের চেয়ে যদি তাজবির সাইজ বড়ো হয় আমরা বুঝবো যে এই তেজি এই জিকির আল্লাহকে খুশি করার জন্য না এই তেজবি দেখা খুশি হয় তাদেরকে খুশি করার জন্যে তাই এত দরকার কি এই বিশাল তাজবি নিয়ে এই বড়ো বড়ো খাঙ্খায় পিস সাহেবরা বসে থাকে না এই বড়ো বড়ো তাজবি টিপে এরকম বসে বসে আর মানুষ পাও টিপে শেষ না করেসা নিল্লা এই তাজবি তো ভণ্ডারী এই তাজবি হলো যে কয় টাকা আসলো কয় টাকা আসলো কত আসলো হাদিয়া খালি তো এই চিন্তা খালি বসে বসে তেজবি পড়ে না তেজবি পড়লে এই মানুষগুলো সিরিক করতে পারতো না সে তার তাজবি যদি আল্লাহর জন্য হইতো তো তার দরবারে এইসব কেউ সিরিক করতো না তার তাজবি যদি আল্লাহর জন্য হইতো তার দরবারে এসে কেউ বেদাহাত করতো না সে যখন দেখে বেদাহাত করে মানুষ সে বাধা দেয় না সে যখন দেখে মানুষ শির করে সে বাধা দেয় না সে যখন দেখে তার দরবারে আসে বছর বছর আসতেছে যাইতেছে তার মুখের মধ্যে দাঁড়িয়ে আসে এখনো তার ইমান আমল সহি হয় নাই তাইলে বুঝতে হবে তার এই সমস্ত তেজবীর এই যে চিত্র এই যে দৃশ্য এটা নাটক এটা ভণ্ডামি এটা মনাফি এটা আল্লাহকে খুশি করার জন্য না হ্যাঁ ও ভাই এই জন্য আমরা বলি যে এখলাস খুব জরুরি জিনিস সমস্ত আমল কাকে খুশি করার জন্য রমজানের রোজা সম্পর্কে রব্বুল্লাহ আলমিন কি বলেছেন সমস্ত আমল তো আল্লাহ তাল বিনিময় তো ফেরিস্তাদের মাধ্যমে দিয়ে দিবেন কিন্তু রোজার আমল সম্পর্কে আল্লাহ কী বলেছেন রোজা আমার এবং আমি নিজ হাতে আল্লাহ তাল বিনিময় দেব বলছেন কিনা না আল্লাহ কেন এটা কেন এটা যে সমস্ত আমলের মধ্যে रिया लुक देख सूझे सम्भवना रोजा मन है कमल एकम्रल्ला खुशी करारे ही कर प्रमाण कि घर मध्य क्यों नहीं आठ ठंडा पानी आच्छा कर ले खेते एका घर मध्य से खाएर मध्य नाई से खाए क्यों खाय आल्ला भय পানির নিচে কেউ ধরতে সে ডুব দিয়া পানি খাইতে মারি গেল কিন্তু রোজাতার ডুব দিয়া পানি খায় না কেন যে তাও জানেন আসমান থেকে কি পড়তেছেন তাও জানে জমিন থেকে কি উৎপন্ন হইতেছে তাও জানে ওই উৎপন্ন হওয়া ফসল সেটার বীজটা এখনো শুকাইলো কিনা না কাঁচা রইলো ওই অবস্থাও জানে প্রত্যেক হালত সম্পর্কে যাক যিনি জানেন অবগত সেই আল্লাহকে ধোকা দেওয়া তো সম্ভব না সে এই খায় না এই জন্য রোজার এত দাম কারণ রোজার মধ্যে পুরোপুরি এক পাজ পাওয়া যায় রোজার মধ্যে ওই যে রসুল করিম সাল্লাম মানুষকে হুকুম করতেন বা কোরআনও আসছে যে রোজা রাখো লালক রোজা ফরজ কেন করা হয়েছে লালক দত্তা কোন তোমরা যেন মুদাকি হয়ে যাও হাকিমুল হজরতাহী রহমতুল্লাহ আলে এর অপেক্ষায় বলেছেন যে রোজার দ্বারা মুদাকি কেমনে হয় রোজার দ্বারা মুক্তি হয় যে তাকোয়ার একটা প্র্যাকটিস চলে তাকোয়া মানে যে কোনো কাজ করার সময় ভয় করা যে সিসি ক্যামেরা লাগে আছে আল্লাহ তালার সিসি ক্যামেরা আল্লাহ তালার সিসি ক্যামেরা যেই কোনো অফিসের সিসি ক্যামেরা থাকলে সেখানে সতর্ক এই নোট থাকে আ এই অফিস কিন্তু সিসি ক্যামেরা দ্বারা সব রেকর্ড হচ্ছে আপনি কিন্তু সাবধানে থাকেন লেখা থাকে একটা লেখা থাকে এটা আইন লেখতে হবে যেন কেউ অসাবধানতাবশত এমন কিছু না করে বসে যে তার ইজ্জতের সমস্যা হয় আর নিরাপত্তার ব্যাপার থাকে এই জন্য সিসি ক্যামেরা যেখানে ইউজ হয় সেখানে লেখা থাকে যে এই ভবন সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত হচ্ছে লেখা থাকে তখন মানুষ কী করে যখন দেখে সিসি ক্যামেরা তখন ওই অফিসের সিদ্ধান্ত ওই অফিসের হুকুম ওই অফিসের নিয়ম কানুনের বিরুদ্ধে সে কিছু করে নাকি সে সাবধান থাকে কারণ সে জানে আমাকে দেখতেছে রেকর্ড হচ্ছে সব কিছু রেকর্ড হচ্ছে অথচ আল্লাহ তাহলে আমাকে বলে দিলেন তোমার জবান থেকে যা বে হচ্ছে সেটা লেখার জন্য কিন্তু আমি ওই লোক রেখে দিয়েছি সিসি সামনে বসে আসি সারা সারাক্ষণ লেখতেছে ওই জিনিসটা একমাত্র চিন্তা করে রোজাদার আর কেউ না রোজা চিন্তা করে যে আমাকে আল্লাহ তারা সারাক্ষণ দেখতেছেন এই জন্যে সে গোপনেও খায় না আর কি মুরহ তার বলেন ওই যে প্র্যাকটিসটা হচ্ছে যে আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখতেছেন ওই এক মাসের প্র্যাকটিসে সে সারা বছর তার ওইরকম একটা আদত খেয়ে যায় যে কোনো গুণে হাঁকানোর সময় তার চিন্তা চলে আসে আল্লাহ দেখতেছেন এই জন্য রোজাগুলো যদি ঠিকঠাক মতো হয় সারা বছর টাকুয়ার উপর চলা সহজ হয়ে যায় ও ভাই কেন কথাগুলো বললাম এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে মানুষ মর্যাদাবান হয় কিসের কারণে আবার বলতে আদম আলি সালাতামকে তখন ফেরিস্তাদেরকে বলছিলেন সিজদা করার জন্য তাই না কখন বলছেন যখন আল্লাহ তালা আদম আলি সালাতামকে সমস্ত আলেম জানিয়ে দিচ্ছেন সব জিনিসের নাম শিখাইছেন নাম সব বস্তুর নাম শিখাইছেন দেখেন সব বস্তুর নাম শিখাইছেন কি শিখাইছেন খালি নাম খালি নাম দুনিয়ার বস্তু কিসের বস্তু দুনিয়ার বস্তু ছোট বড় যা জিনিস আসে তেমন পর্যন্ত যত বস্তু আসবে সব বস্তুর নাম শিখাই দিয়েছেন আল্লাহ কাকে ক্যাকে আদম আলি সাল্লা সাল্লাম এই নাম শিখানো শুধু নামের এলেম আছে আদম আলিয়া কাছে কিসের এলেম নামের এলেম ওই নামের আলেম আল্লাহ তাল পক্ষ থেকে হাসিল হওয়ার পর আল্লাহ ফেরেস্তাদেরকে হুকুম করলেন যে আদম কিন্তু এখন তোমাদের উপর শ্রেষ্ঠত্ব হবে সম্মান তাহলে আদম আসালাম সমস্ত ফেরিস্তাদের উপর শ্রেষ্ঠত্ব হাসিল করলেন কিসের কারণে শুধু ওই নামের আলেমের কারণে কিসের কারণে নামের আলেম সমস্ত বস্তুর নাম ও ভাই সমস্ত বস্তুর নাম শিখে যদি আদম আলি সাল্লাম চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাইতে পারেন তো আল্লাহ তালার যে নামগুলো আছে গুণ গুণবাচক যে নাম হাকিকত আল্লাহর যে হাকিৎ ই আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই ওই ওই নামগুলো ওই নামগুলো শিখলে ওই নামগুলোর শিখলে আমার আপনার মর্যাদা কই যাই জানা খেয়াল করেন একটু শুধু নাম শিখে যদি মর্যাদা এরকম হইতে পারে তো বস্তুর হাকিকত পুরা বিষয়টা ক্লিয়ার হইলে কম্পিউটারের নাম আপনি জানেন না কম্পিউটার নাম একটা জিনিস এই মোবাইল একটা জিনিস সেটা একটা নাম মোবাইল তাই না কিন্তু ওই মোবাইলের খুঁটিনাটি সব কিছু জানা আর নাম জানা তো এক জিনিস না এক জিনিস আদম আলি সাল্লাম শুধু নাম জানি শ্রেষ্ঠ হয়ে গেছে আপনি যদি এখন ভিতরে সব কিছু জানেন তাহলে আপনার সম্মান আরও বেশি কিনা আদম আলি সাল্লামের চেয়ে বেশি হবে এটা না কারণ আদম আলিম নবী নবীর মর্যাদা সবচেয়ে বেশি সেটা বলতেছি না ওই সময়ের কথা যে আল্লাহ তাল ফেরিস্তাদের উপর আদমকে শ্রেষ্ঠ কেন আনাই শুধু ওই নামের কারণে তা আপনি যদি এখন আল্লাহ তাল এলেমগুলো তোরআম এলেমগুলো। আল্লাহর নামের হাকরের বিষয়গুলো করেন তো আপনার মর্তবা ইত সম্মান কতদূর হইতে পারে আল্লাহর কাছে সম্মানী যার ইমান আছে আল্লাহর কাছে সম্মানী যার এলেম আছে আর ওই এলেম আমল এলেমের কোন মূল্য নাই তাই না আমল ছাড়া এলেমের মূল্য নাই আ এই আমল ছাড়া এলেম এলেমওয়ালা বিষয়কে আল্লাহ তালা দুইটা জিনিসের সাথে উদাহরণ দিছেন এক হচ্ছে মুসারে সালাতামের সময় এক ব্যক্তি বালআ তার এলেম ছিল কিন্তু আমল করছে উল্টা পাল্টা আল্লাহ তালা তাকে তুলনা দিস কুকুরের সাথে মাসাল কুকুরের সাথে তুলনা দিচ্ছেন যার এলেম আছে কিন্তু আমল নাই তাকে আল্লাহ তালা কুকুরের সাথে তুলনা দিছেন গাধা আলেম হয়ে যায় তুমি তো কিতাবের গাঁটটি নিয়ে যাইতেছো ভাই ওই কিতাবের মালিক না তুমি ওই কিতাবের এলেমও তোমার মধ্যে আসে নাই তো কোন যদি আমল না করে ওই গাঁদা যেমন তার পিঠের মধ্যে এলেম সবার করে নিয়ে যায় কিন্তু তার কোনো মূল্য হয় না তার কোনো দাম থাকে না ঠিক ওই আলেম যার মধ্যে এলেম নাই সে ওই গাদার মতো পিঠের মধ্যে গোজা করে এলেম নিয়ে যাচ্ছে কিন্তু তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই জন্যে যাই শিখবো যাই জানবো এই যে এখান থেকে যা জানতিছি যাই শিখবো যাই জানবো ওটার উপর আমল করা শুরু করে দেয় যদি আমল করা শুরু করে দেয় হজরতর ফারুক রদি আল্লাহ তালুর মর্তমা কোথায় গেছে কোথায় গেছে কেন গেছে এই জন্যে গেছে যে এলএম শিখছেন আমল করছেন এখলাসের সাথে কি হয়েছে কি হয়েছে কি যে বাতাস তার অনুগত হয়ে গেছে মাটি অনুগত হয়ে গেছে হ্যাঁ পানি অনুগত হয়ে গেছে আল্লাহ একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে হাজারাতে অমর ফারুক রদি আল্লাহ বসে গেছেন জমিনের মধ্যে বলছেন আল্লাহর হুকুমে আল্লাহর যদি হ থ না হুকুম আল্লাহ আমাকে আল্লাহ উমর যখন আল্লাহ তালার হয়ে গেছে তো আল্লাহ তাল তো ওসুম তো তুমি হয়ে যাও মখলুক তোমার হয়ে যাবে হ্যাঁ তো মাটিকে হুকুম করছে মাটি থেমে গেছে আল্লাহর হুকুমে মদিনা আগুন লেগছে আগুন মদিনার দিকে খুব দ্রুত আসতেছিল গায়ে চাদর খুলে এক নিয়ে দেখা গেছে যে ওই চাদর নিয়ে খালি এরকম বাতাস দিছে আগুন পিছনের দিকে খালি চলতে বাতাস দেয় পিছনের দিকে চলতে থাকে আল্লাহ একবার আগুন যেখান থেকে উঠছে ওখানে গিয়ে শেষ হয়ে গেছে বাতাস অনুগত হয়ে গেছে পানির তো ওই যে ইরাক যে গভর্নর ছিল গভর্নর চিঠি পাঠায় কি চিঠি যে ওই যে নদী আছে নীল দরিয়া নীল দরিয়া মিশরের মিশরের গভর্নর ইরাক নীল দরিয়া ওখানে বছরে বছরে একজন লাশ দিতে হয় রক্ত দিতে হয় তাইলে পানি আসে নাইলে যা হালতের বিশ্বাস এগুলো যেখানে এমন কোনো দেহদেবতা আছে যেগুলোকে সন্তুষ্ট করার জন্য রক্ত দিতে হয় নজ্লা হ্যাঁ ওটা তো ওই সময়ের জাহালদের কাম এখনকার শিক্ষিতরা ওইগুলো করে না পদ্মা সেতু উদ্বোধন হয়েছে দেখছেন কিনা ওই উদ্বোধনের সময় কি দোয়া করবে আল্লাহর কাছে রসুরের হুকুম ছিল যে কাজ আল্লাহর নামে শুরু করা হয় না সেই কাজ অসম্পূর্ণ থাকে ল্যাস থাকে থাকে বর্তম হয়ে যায় ওই কাজ রসুল তো বলতেছেন এই কথা আর আমাদের ওই সমস্ত ওই জাহেলরা চায়না কোম্পানি ওগুলো বাংলাদেশিদের কাজ না চায়না কোম্পানি তারা সেখানে ওই দুইটা গরু দুইটা ছাগল দুইটা মুরগি কালো রঙের এগুলোতে জমে করছে ওই রক্ত নদীতে ভাসাইছে ওরে ভাই তারা করতে পারে তাদের আবৃতা বিশ্বাসের সাথে এগুলো জড়িত হইতে পারে ও মুসলমান তোমরা কী করে করতে দিলা তোমরা কি করে করতে দিলা ওই ওই রক্ত সেটা মুসিবত থেকে বাঁচাইবে এই বিশ্বাস যদি থাকে তাও তো ইমান চলে গেছে সবগুলার আর ওই জানোয়ার ওই হায়ানকে যারা খাইছে তারাও তো ওই সিঁড়ি সাথে যুক্ত হয় না মা উহিল্লাহবিদ আল্লাহ ছাড়া কোনো জন্তুকে যদি জব করা হয় সেটা তো হারাম এটাকে হালাল মনে করলে তো এটা তো না। সেখানে এরকম গরু জব হয়েছে কিনা খবর লাই দেখেন তো কেন হয় নাই তারা দেয় নাই সিখ করতে দেয় নাই সাথে সাংঘর্ষিক দেয় নাই আমি তুমি বাজা দিলে তারা করতে বাধ্য সে বাণিজ্যিক ভিত্তিতে আসছে সে আমার ইমান আকৃদার উপর লাচি মারতে পারে না সে বাণিজ্য করতে আসছে সে কাজ করে চলে যাবে আমার ইমান আকলিদার উপর আঘাত আসে এমন আমল সে করবে আমরা চুপচাপ বসে বসে সব দেখলাম অনুমতি দিয়ে দিলাম কোনো প্রতিবাদ আসতো না আজকে কিসের জন্যে কথাটা বললাম ওই যে নীল দরিয়ায় ওই রকম জীবন দিতে হইতো রক্ত হইতো তাই নারি পানি আসতো মানুষের যা হালতে বিশ্বাস হয়তো আমরে ফারুক রাজিয়াল্লাহ তালুর কাছে গভর্নর চিঠি পাড়াইছে এই এইরকম অবস্থা মানুষ নিতে এখানে পানি না আসার জন্যে এটা তো যাহারাত ওই বিশ্বাস রাখা শরীর পানি ফেনেওয়ালাকে রূপ নেওয়ালাকে আল্লাহ তালা মালিক আল্লাহ তালা দিবে আল্লাহ তালা দেও দেব দেবতা এগুলো দানব এগুলোর কি শক্তি আছে এগুলোর কি শক্তি এগুলোর শর্চটা কি এগুলোর শর্চটাও তো আল্লাহ এই সমস্ত দেওটাও বিশ্বাস করা এগুলোও তো একটা ফালতু জিনিস জিন্নাত আছে জিনাস কিন্তু ওই দেহ ভিন্ন কিছু ভিন্ন জাতি এরকম পুরাণ হাদিসে যেটা নাই ওটা বিশ্বাস করা আমার খারাপ সেই হচ্ছে আল্লাহ পাল্টা চিঠি পাঠাইলে নদীর উদ্দেশ্যে ও নদী ও পানি যদি আল্লাহর হুকুমে চলে থাক দেহ দেবতার হুকুমে যদি না চলো যদি তুমি তোমার নিজের শক্তিতে চলো আমার কোনো কথা নাই আর যদি আল্লাহর হুকুমে চলে থাক আমি অমর হুকুম করলাম এখনই চালু হয়ে যাও চিঠি পাঠাইয়া দিছে ওই চিচা নদীর মধ্যে ফেলাইছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ওই নীল দরিয়ার পানি কখনো প্রবাহিত হয় নাই আটকে এরকম কোন নজির নাই মুসলমান কিসের কারণে এলেম হাসিল করছেন আমল করছেন এখলাসের সাথে আল্লাহ তালা মাটিকে অনুগত বানিয়ে দিয়েছেন বাতাসকে অনুগত বানিয়ে দিয়েছেন হ্যাঁ পানিকে অনুগত বানিয়ে দিয়েছেন এটাই তো কথা তুমি আল্লাহর হয়ে যাও এখলাসের সাথে মাহলুক আল্লাহ বানাই তুমি যে সব দরবার ওই দরবারের কাছে মতো আল্লাহ তালা বলবেন না কিন্তু তুমি আরেক জায়গায় গিয়া আমারে চাও আরেক জায়গায় গিয়ে আমার কাছে চাও দিবে নাকি আল্লাহ চাইতে হবে কার কাছে সব দরবারের মালিক যিনি তার কাছেই চাইতে হবে এই জন্যে ওই হাজার দরবারে না ঘুইদা ঘুরতে হবে এক দরবারেই ওই হাজার মানুষকে খুশি করার চেষ্টা করলে তিনি করতে না। হাজার মানুষকে খুশি করা যাবে না একজনকে খুশি কর যিনি সমস্ত কলবের মালিক যিনি সমস্ত কলবের মালিক ওই তাকে খুশি করো সমস্ত কলবগুলোকে তোমার মোহাম্মত করণওয়ালা তিনিই বানায় নেবেন এটা তো তার ওয়াদা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এনায় সমস্ত বিষয়ের সমস্ত বিষয়ের নামাজ পড়তে হবে নামাজের সমস্ত মাছ আর শিখবো ইনশাল্লাহ এর উপরে আমল শুরু হয় যাবো ব্যবসা করতেছি ব্যবসার মাছ আর শিখবো পারিবারিক আমলের মাছ আর শিখবো সমস্ত ঘরের ঘরোয়া কাজগুলোর মাছ আর শিখবো ঘুমের শূন্যত শিখবো খাওয়ার সুন্নত শিখবো বাথরুমে যাওয়ার সুন্নত শিখবো ঘর থেকে ঢুক ঘরে ঢুকা বের হওয়ার সুন্নত শিখবো সমস্ত আমলগুলো রসুল কিভাবে করছেন শিখব তারপর আমল করা শুরু করবো ইনশাল্লাহ যদি তাই হয় আল্লাহ রসুল বলেছেন তোমার ওই এক আমল অবস্থায় মৃত্যু হবে না তুম তো সারু না কামা তামু তুমা তোমার হাসর কেমন হবে আল্লাহ রসুল বলেন তুমি মৃত্যু হয়েছে তোমার যেই অবস্থায় এক আমল অবস্থায় মৃত্যু হইলে অবস্থায় শূন্য হবে জীবন যদি গুণা অবস্থায় কাটে মৃত্যু অস্থায় হবে তো এই জন্য ইয়ু হের মানুষরা বেশি বেশি করা যে বেশি বেশি জিকির করা আল্লাহর যে হুকুম তোমরা বেশি বেশি জিকির করা সকাল বিটা বেশি বেশি জিকির করার সহজ পথ পদ্ধতি হচ্ছে তোমার স্বাভাবিক সমস্ত কার্যক্রম যেগুলো আছে সমস্ত কাজগুলোকে তুমি শূন্য করতে থাকো এটাই জিকির সমস্ত কাজগুলো কঠিন কিছু না ঢুকতে তো মসজিদে তো ডান পা দিয়ে ঢুকো জুতা তো খুলতেই হবে তো বাম্পায়ের জুতাটা আগে খুলো জিকির হয়ে গেলো এটাও জিকির তুমি বাম্পায়ের জুতা আগে কেন খুলতেছো রসুল খুলছে রসুলের মহব্ব এটাই তো জিক এটাই জিকির আমাকে স্মরণ করতেস হ্যাঁ তুমি মসজিদে ঢুকবা বিসমিল্লা বলে ঢুকো দুসই পরে ঢুক এত কাপের নিহতে ঢুকো ঘরে ঢুকবা ঢুকতে তো হবে ডান পা দিয়ে ঢুকো নাকি ডান পা দিয়ে ঢুকলে একটু লেট হয় এইরকম নাকি ঘর থেকে বের হওয়ার সময় বাম্পা দিয়ে বের হলে কি একটু লেট হয় বাথরুমে গেলে বাম্পা দিয়ে আগে ঢুকলে ডান পা দিয়ে বের হলে কি একটু লেট হবে দোয়া পরে ঢুকলে কি লেট হবে অনেক ভাই আপত্ত করেন যে ও জোয়া থাকে না বাথরুমে গেল নাকি মনে হয় বলে যে বাথরুমে বসলে মনে হয় আ আমাদের তাবলিকের এক মুরব্বীর কাছে একজন এরকম প্রশ্ন করছেন যে উঁধুর এই বাথরুমে গিয়ে কমেটে বসলে গিয়ে আমার দোয়ার কথা মনে হয় এটা কি করা যায় চিকিৎসা কী উজুর খুব সহজ একটা চিকিৎসা দিয়ে দিচ্ছেন যে দেখো শয়তান কখনো চায় না তুমি ন্যাক আমল করো কখনো চাবে না শয়তান যখন দেখবে তুমি কোনো বড় ফজিল তোমার আমল করতেছো তখন শয়তান তোমাকে তার চেয়ে ছোটো আমলের মধ্যে লাগাইয়ে দিবে তোমাকে কিন্তু আমল থেকে সরাবে না ওই যে এক ঘটনা শোনাইছি আপনাদেরকে হ্যাঁ যে এক ব্যক্তি ঘর ভেঙে পড়তেছে শৈতান এসে তাকে তার এই সরো সরো বাইর ঘর ভাঙিয়ে পড়তেছে করে নিয়ে আসছে নিয়ে আসার পরপর ওই ঘরটা পড়ছে তো তুমি কে আমাকে এভাবে বাঁচায় না বলে আমি তো আরে হচ্ছে মানুষের দুশ্মন আল্লাহ তাল্লাহ বলতেছি হুলা কুমার আদি তুমিন শাহাদ মর্যাদা পায়া যাবে আমার চোখে সত্যি হইতেছে শয়তান কি চায় নাকি আমি শাহাদের মর্যাদা পাই তুই ওই বুজুর্গ বলতেছেন তোমাকে এমন একটা আমল যে শয়তানই তোমাকে মনে করাই দেবে যে ভাই তো কি আমল যে বাথরুমে যায়া যখন মনে পড়বে দোয়ার কথা তুমি কাজ শুরু করবা না বাথরুম থেকে আবার বের দিবা বাথরুম থেকে আবার বের হোক বের হয়ে দোয়া পইলে ঢুকো তাইলে কি হবে দোয়া তো পড়া হইলো দোয়ার জন্য তুমি যে অতিরিক্ত কষ্টটা করলা, না ওটার জন্য আল্লাহ তাহলে তোমাকে আরও মেকিয়ে দেবে শয়তান বল ভাই তোমার এই ডবল রেটির দরকার নাই তুমি একটাই রেকি করো দোয়া পইলেই ঢুকো আমুল তৈরি করতো ইনশাল্লাহ এটা এজন্য বলবা যে আমাদের অনেকের অভ্যাস হয় না এটা আমলের অভ্যাস হয় না বলে আমাদেরকে ভুলে যাই টান পা দিয়ে ঢুকো ভুলে যাই কোথায় ভুলছ মর্জিদে ভুলছ তো সমস্যা না আমাদের তারাও নাই আবার বের হোক আবার বের হোক বাম পা দিয়ে বের হইয়ো এইবার বাম পা দিয়ে বের হো বের হয়ে আবার টান পা দিয়ে ঢুকো শৈতান বলবো আরে বাপে বাপ শূন্যদ একটা থেকে তাকে ভুলাইলাম এখন দেখি বাম পা দিয়া বের হইয়া শুননত অতিরিক্ত আরেকটা করছে সামনে থেকে ঢুকার সময় আবার পেছন থেকে আসেন আবার নাই বাম্পা দিয়ে ঢুকে গেছেন আপনি আবার বের হন দিয়ে আবার ঢুকেন ইনশাআল্লাহ তালা এভাবে ঢুকতে ঢুকতে সুন্নত আদত হয়ে যাবে সাহায় ক্রামের সুন্নত আদত হয়ে গেছিল অভ্যাস সুন্নতকে অভ্যাস বানিয়ে নিতে হবে তাইলে মৃত্যুর সময় দেখা যাবে যে কোন এক সুন্নতির উপর আমল অবস্থায় আল্লাহ তালা ডাক দিচ্ছে আল্লাহ তালা কবুল মঞ্জুর করিল্লাহ